ওকে তাহলে আমার পাঠ হচ্ছে এখন কিশূ গণেশু গুণাহ সম্ভাবতী দাত্বঙ্গে আর আর সপ্তম বিন্দু থেকে আমরা জারি পাঠটা জারি হবে তো তৃতীয় বন্ হতে পারে ভাতি আসে কিন্তু অপাম এখন दिजा <laughs> এখানে অঙ্গ মানে কি সেটা স্মরণ করা হোক অঙ্গ সিদ্ধান্ত অনুসৃত প্রত্যাকি তৎসাইব অঙ্গন ইতি অঙ্গ সিদ্ধান্ত কে অনুসরণ করে অঙ্গেত্র মানে কি অঙ্গ মানে হলো উম মানে সেখানে কাজ হবে আর কিছু কার্য হ্যাঁ ঠিক আছে তো কার্যক্ষেত্র মানে যেখানে প্রভাব পড়বে প্রভাব হবে আর সেজন্য বর্ণ পরিবর্তন ওকে তাহলে হ্যাঁ তারপর তারপরে এগিয়ে যাও চার পাঁচ ছয় সাত আট নয় দশ গণেশ প্রত্যয় হলে এক চার পাঁচ ছয় সাত নয় দশ এই গন্ধীতে কার্যক্ষেত্র হলো সে ধাপু আর নিচ তারপর বিকরণ করত এই এতটুকু হলো অঙ্গ বা কার্যক্ষেত্র এই দুটো বাদ দিয়ে অন্য সব ক্ষেত্রে ধাতু আর বিকরণ করতে হবে অঙ্গ বা কার্যক্ষেত্রের ক্ষেত্রে এটা হলো অঙ্গে যেমন যেমন যেমন ভূ ধাতু বল ভূ যেমন ভূ অ এখানে অঙ্গ হ্যাঁ আর সপ সপ হলে তো অঙ্গটা কি সপ সপ নিমিত্তি হ্যাঁ ঠিকই বলছো সব নিমিত অঙ্গ হবে ভু আর তিন অঙ্গ হবে ভু আর সপ্তাহ ঠিক আছে হ্যাঁ আর আর যেমন চুরা আমরা যদি ক্ষেত্রে ধাতু আমি বলছি চুর দাতু তারপর সপ্তাহ অঙ্গ করে চুরি চুরি হবে না হ্যাঁ ঠিকই বলছো মানে এখানে এখানে চুর মানে কি রকম শীত নয় হ্যাঁ ঠিকই বলেছো আর ধাতু পর ধাতু ধাতু পরে আসছে আর টেং না তাই আর্ধাতুক পরেই আছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ লোক বলে আর এখন মানে মানে তিনজন এখন আদা আলাদা লাইন ওকে ওকে তাহলে আহ ভালো চুর যুক্ত থেকে কি রয়েছে লোপ করো? মানে কি ঠিক আছে তাহলে মানে ই রয়েছে আর চরি ঠিক আছে চরি তারপরে কি হবে চরি সব হম ওখানে কি হবে সার্গ ধাতু পরে থাকায় সার্বত ধাতু কাদে ধাতু করে শুত্রে দাঁড়া ইদান অন্তঃরে এখন এখন টি নিয়ে অঙ্গটা কি হবে চৌড়াই হ্যাঁ এর ঠিক উচ্চারণটা করো চোরাই হ্যাঁ হ্যাঁ চোর চোর চোর আর টি তো এখানে আমাদের আমাদের বিষয়টা সেটা বিষয়টা হচ্ছে মানে টি এখানে টি নিয়ে এই অঙ্গটা হবে চরেয়া চোর চুরারিগণে বুয়ালিগণে হবে ভাবা ভাবা আর চূড়ালিগণে হবে ছড়া ঠিক আছে আর দীপায়নি বন স্পষ্ট হচ্ছে তো ঠিক আছে ওকে এগিয়ে যাও কিন্তু দিদি বনাতো ভাবান কিন্তু আচ্ছা আচ্ছা কিন্তু কিন্তু অঙ্গ বা কার্যক্ষেত্র হল শুধু ধাতু কেন উম কারণ এদের তো ইয়ে নেই যেমন অস্তাত হ্যাঁ অস্তু অঙ্গ যুক্ত তি শুধু অস হবে বিকরণ প্রত্যয় নেই ওকে ঠিক আছে তারপর উম প্রিটিবন আছো মানেগুলিতে উৎসঙ্গা কৃত লোপন কৃত ইতি শেষ আচ্ছা তিপ উম এখানে পকারের উৎসঙ্গা করে এবং লোট করে রূপটা পাওয়া যায় শুধু অবশেষে সেরকম ভাবেই অন্যের সম্পী তিন প্রত্যয় আনাম অন্য তিন প্রত্যয় গুলোর অনুবন্ধ লোপের পর সিদ্ধ রূপানি সন্তি মানে সিদ্ধ রূপ থেকে থাকে যেমন যেমন হলো সেরকম কিন্তু অন্য তিন অনুবন্ধ লোকানন্তরম অনুবন্ধ লোপের পর সিদ্ধ রূপানি থাকে এবং চাপ পরশময় আহা এরকমই পরশী ধাতুর তিন প্রত্যয় গুলি হলো আচ্ছা প্রথম পুরুষ প্রথম পুরুষ তীপ ঝি মধ্যম পুরুষ শীত ঠস থাক্ষেত্রে এক বছরে হয় টিপ দু বছরে হয় থ আর বহু বছরে হয় জি মধ্যম পুরুষের ক্ষেত্রে এক বছরের টিপ দু এবং নৌ বছরের থ আর উত্তম পুরুষের ক্ষেত্রে এক হয় আচ্ছা এতে সর্বের কিংগুলি অপহাতুক্রের দ্বারা সার্বধাতুক সংগ হয় এক বছরের তীপ নিতে প্রত্যয় আচ্ছা এক বছরের তীপ শীত আর নিপ ত্র গুণ আমিহিতাহা সেই জন্য সেখানে গুণ দিহিত হয় বিবচনে বহু বচনে চিন প্রত্যয় সর্বত্র অফিস ইতি কারণ তাহা আর দুই বছরই এবং বহু বছরের তিন প্রত্যয়গুলি সর্বত্র অপিত এই কারণবশত সার্বধাতুক আর দুই বছরই এবং বহু এবং তিন প্রত্যয়গুলি সর্বত্র অপীত হওয়ার কারণবশত সার্বধাতুক এবং চ এইবার এই দুই সূত্রের দ্বারা অঙ্গী গুলো কার্য দিপাই নিবন বুঝছো তাহলে তুমি পুরো এটা সার্বধাতু কুতো কয় না সূত্রে না কয় এই তিন প্রত্যয়টি অপিত অতহ গুণা নিষেধাহা তাই এই গুণটি হয় না ই প্লাস তহ ইহা ইতি রূপ ই প্লাস ত এই মানে এখানে বলেছে যে ধাতুটি রয়েছে সেটি সেটি আপনার ওই সাবধার্য করারা ই গন্ত হচ্ছে এই সেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এক কেমন কেমন করে হচ্ছে তাহলে এক বছরে কিরকম কেমন করে হচ্ছে এক বছরে মানে mm. কোনটা বর্ণ মানে হচ্ছে আর মানে ই ধাতু ধাতু ধাত ধাতু শুধু ই তো ই এর গুণ হয় তো ই থেকে এ নিষ্পন্ন হয়ে যাবে ই থেকে এ গুণ করে টেপের প্রভাবে প্রভাব দ্বারা সব ধাতুঘের গ্রহ করে ই জায়গায় এর স্থানে এ হয়ে যাবে ঠিক আছে আর হবে না হুম ঠিকই আছে আর এখানে ই দাতু গত ই দাতুগ গত গত মানে কি জানোটা জানো গতি অর্থে ব্যবহার করা হয় ঈদ হ্যাঁ সেটাই যাওয়া যাওয়া আছে হ্যাঁ হ্যাঁ মানে এই পানি পানি ধাতু পাঠে প্রত্যেক প্রত্যেক ধাতু এর অর্থ অর্থ এক শব্দ অথবা দুটো শব্দ নিয়ে দেওয়া দেওয়া আছে তো সেজন্য এখানে ই ধাতু গত গত এই সপ্তমী ব্যক্তি এটা বিষয় সপ্তমী সপ্তমী মানে গতি গা ঠিক আছে ওকে হ্যাঁ বলো সেটাই মানে এটি মানে ওখানে দোষিয়া হ্যাঁ হ্যাঁ ওখানে তুমি পেয়েছো তিন এখানে ত সংঘক হলো তিন প্রত্যয় তাই এটা সার্বধাতুক সংক তাই অতহ সার্বধাতুক আহ ইতি সূত্রে বুনেছে প্রশক্তি তাই এখানে সর্বত হাতুক আটে ধাতুক রূত্র দ্বারা গুণের প্রশক্তি তাহা দেখতে যাচ্ছে তাহা নিটবধে যেহেতু অপীত তাই সর্বধাতুক অপীত এই সূত্রের দ্বারা আহ হলো তাহা হলো নিটবধ নিচের মতন আর তুমি কি চাই এই সূত্রের দ্বারা নিষেধ হয় নাম স্পষ্ট হয়ে গেল তো এখানে বিসর্গ এগিয়ে এগিয়ে গেলে ওয়ার পর আমরা দেখবো যে রুত বিসর্গ মানে হ্যাঁ ঠিকই আছে তো তাহা ই যুক্ত তাহা এই রকম হবে আর আমরা আমরা দেখেছি সাবধাতুক আগে সূত্র আছে কারণ এটা সেই জন্য তো এটা হতো মানে এখানে গুণ হতো কিন্তু অভাবে উম আর দ্বারা গুণ নিষেধা ইত ঘুপদ ইত্য সূত্র আচ্ছা রুদ ইত্রের দ্বারা এক বছনে উপল না ইতি সিদ্ধি এরকম রূপ সিদ্ধ হয় কিন্তু ডি বচনে তিন প্রত্যয় অতি অতহ গুণ নিষেধা কিন্তু বিবচনিত পথ এই তিন প্রত্যয় বিহিত হয় তার জন্য অপীত হওয়ার কারণবশত মানে ইতি রূপম আচ্ছা রুদ ইহ রুদি তাহা দেখো দেখো কেন মাঝখানে এরাগম হবে এরাগম এরাগম সাধারণত সাধারণত এরাগম হয় শুধু আদু প্রক্রিয়া প্রক্রিয়ায় কিন্তু এখানে এখানে আমাদের দৃষ্টি হবে না এখন এখন সেটা নয় মানে ওখানে দেখতে হবে না এ ইকার দেখতে হবে কিন্তু এটা আদাদিগঞ্জ যখন পরব তখন এ সমস্ত কিছু আমরা এখন তার ফলে কি হয় না প্রায় সূত্রের দ্বারা এক বছরের ইক এক ইঁটের গুণ হয় যে রু এর গুণ হয় যে গুণ হয়ে কি হয় ও হয় মানে রৌ হয় রো বে সে কারণে আপনার এই সার্বধাতুক অপিট আর কি সূত্রের দ্বারা ঘুলে বাঁধা হচ্ছে ঘুলে বাঁধা হলে রুদটা এরকম হবে যে দুধ তহা রু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওকে ঠিকই বলেছো মানে এখানে উকারের গুণ হবে উপধা উপধায় যে যে যে উকার এর উগুণ হবে রুদ ইতি আর রুদ ইতাহা তো এক এক জায়গায় উকারের গুণ হবে রোদ ইতি আর দুই বছরে গুণের বাধা হবে তো সেজন্যে রুদ রুদি থেকে যায় আচ্ছা হু ধাতুর বৃত্ত করে জুহু এটা এরূপ অঙ্গি মানে এই যে আপনার মানে উ এর গুণ হয়ে যু হতী উম নিম এরকম দুধ হয় হয়তো জি বচনে জুহু তো দুই বছর এই তথ মানে এটা আপনার অপীত হওয়ার কারণে গুণ নিষেধ হচ্ছে তাই জুহ হয়েছিল সেটা অপিত্য ভাব হ মানে জুহু তহ এটা অপিত্যক্ত হওয়ার কারণে গুণের অভাব হচ্ছে মানে জুহু তহ এরকম দুধ হচ্ছে জু জুহত এরকম দুধ হচ্ছে না আমাদের দেখতে হচ্ছে ভাবে কেন আচ্ছা দুটো ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে অদাবিগণ আর যুহিত্তাধিগণের পার্থক্যটা হচ্ছে যে অদাদিগণের দ্বিতীয় হয় না কিন্তু দ্বিত হয় হ্যাঁ না না আমি আমি ভাবে আমি বলছি যে অন্য অন্য ধাতুগণ যেমনগণ পর্যন্ত এই সমস্ত কিছু পৃথকভাবে আগে থেকেই আমরা পৃথকভাবে বলেছিলাম আলাদা আর অদাদিগণ যুহদিগণ এই দৃষ্টি থেকে একসঙ্গে অদাদিগণ আর জুহদি গানি গান কারণ ওগুলোতে বিচরণ প্রত্যয় রয়েছে কিন্তু নেই হ্যাঁ নেই নেই বলে আহ ফল ফল থাকি শুধুমাত্র এই দুই এর উপর নির্ভর করে গুণো কার্য হচ্ছে মানে কোথাও গুণো কার্য হচ্ছে কোথাও বাধা হচ্ছে পার্থক্যটা কি <laughs> <laughs> <laughs> <laughs> জীবন মনে মনে আছে কি মানে ধাতু অঙ্গে আমরা আমরা দেখতে চাইছি যে ধাতু কোথায় কোথায় গুণ হবে তো তো তোয়াদি গানে গুণ হচ্ছে এক প্রমুখ রয়েছে নিমিত আলাদা হওয়ার কারণে নিমিত নিমিত নিমিত মানে নিমিত কোথায় আর মানে দুটোর ক্ষেত্রে হচ্ছে অটাধিক আপনার হচ্ছে গুণের নিমিট কিন্তু বাকিগুলোতে আপনার আপনার শীত হওয়ার কারণে আপনার ওই কারণ কারণবশত মানে বিকরণ প্রত্যয়ের কারণবশত গুল হচ্ছে আর এখানে তিনের কারণবশত গুল হচ্ছে বলো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো মানে কিছু একটু এগিয়ে বললে ভালো হবে মানে কিছু তুমি বলেছ এর ফল তা কি যে ইকারন পথে আই निमित গুনে निमित হচ্ছে কোথায় গুয়ারি গনে আর আর কোথায় মানে দিবা দিবা দিবালি দিবালি গনে গুণ হয় দিবাগী গনে দিদিয়া হ্যাঁ দিদিয়া দিব্যতি এরকম কোন ভয় বিদাগি গনি দিব্যতি ওসিয়া সিওপ্রসি লা গুণ তো গুণ হবে দিব্যতি এরকম দুধ হয় গ্রেনাতিয়তি এরকম দুধ হয় সদনস যোগো নাশ সেইরকম নাশ সেইরকম ধাতুই নয় না দিবাদি আপনার ভুল হচ্ছে না তো কারণ যখন আমরা কুপ ধাতু যখন হয় না মানে মানে আহ একটা কোনটা উদাহরণ দিয়েছো যেমন ধরুন আপনার বা ক্রুপ হ্যাঁ ঠিক আছে মানে এখানে ওখানে গুণ হয় না আপনার ওটা শির মানে আপনার বলছে এটা আপনার গুলো শীত মানে হচ্ছে না ওখানে তো এখানে এটা শীত এবং পীট তো কিন্তু সিয়ন প্রত্যয়টা শীত কিন্তু পিঠ নয় সে কারণে এখানে সকারের শীত হওয়ার কারণটা গুণের প্রবৃতি হবে একটু এগিয়ে গিয়ে আমরা এরকম বলতে পারি যে আচ্ছা বুয়াদিগণে গনে সব বচন আর সব পুরুষে গুণ হবেই মানে কারণ সব ভূ শক্তি এখানে গুণের নেমিত হচ্ছে সাপ সেজন্য এক অচিনে হচ্ছে দুই অচিহ্ন হচ্ছে পুরুষ অচিন্ন হচ্ছে সব জায়গায় হচ্ছে ভাবা যুক্ত আহ ভাবা এ এই ভাবা ভূ ভুয়ের গুণ ভ সব জায়গায় হবে কারণ সব জায়গায় বিকন প্রত্যয় রয়েছে তো আমাদের যে রকম অচেনে প্রথম পুরুষের সেই রকম সেই রকম প্রথম পুরুষের দুই হয় আর বহু হয় সব জায়গায় সব জায়গায় হবে বোয়ারি আর যেখানে গুণ হবে না সেই সেই রকম সব জায়গায় হবে না দিওয়ালি গনে সোয়াদি গনে গুণ পিতর পিতর ভাবে পিতর ভাবে সব জায়গায় গুণ নিষেধ মানে একই বা আমাকে আমাদের দেখতে হবে যে গুণ হবে এত নিষেধ হবে এই জায়গায় গুলো এই জায়গায় আর কিন্তু আ কিন্তু গানে গানে হতে পার্থক্যটা কি দৃষ্টিবন বলো সেরকম নেই তো পরিস্থিতি কি কি আর সেজন্য আমি যেদিকে যাচ্ছিলাম এটা এরপর কি হবে বুয়ারি গানে দিবাদি গানে ওই জায়গায় হবে না হ্যাঁ সব জায়গায় একরকমের এক রকমের কারণ ওখানে যেহেতু যেহেতু হচ্ছে হ্যাঁ তাহলে এখানে তো মানে এই তিনের ক্ষেত্রে হয়তো টিপ চিপটা তো আহ টিপটা এটা তো আহ সেজন্য গুণ হচ্ছে বা কিন্তু অন্য জায়গায় অফিস হওয়ার জন্য গুণ হচ্ছে না মানে গুণ হতে পারে নাও হতে পারে অধাধি গণে মানে গুণ হবে তা নয় কোন জায়গায় হবে কোন জায়গায় হবে না কিন্তু অন্যান্য গণগুলোতে সব হলে সব বচন পুরুষের গুণ হবে বা যেখানে হচ্ছে না সেখানে সবগুলো বচন বা পুরুষেই গুণ হবে না কারণ ওখানে যেহেতু বিকরণ প্রত্যেকটা নিহিত যেমন আছে অফিস হওয়ার জন্য সেখানে গুণ হবে না ঠিক ঠিক ঠিকই বলেছ ঠিকই বলেছো সেটাই সেটাই সেই রকম প্রধান পার্থক্যটা রয়েছে আদারিগঞ্জ যুহতীগণ একসঙ্গে একদিকে আর অন্যদিকে বাকি বাকিরা হ্যাঁ বাকিদের রকম পরিস্থিতি গুণ হলে সব জায়গায় হবে আর গুণ নিষেধ হবে সব জায়গায় গুণ নিষেধ আর আদারিগঞ্জ যুহতী গানে আমাদের দেখতে হয় যে আহ তিন কি রকম এত হবে না এক এক জায়গায় দেখতে হবে হ্যাঁ ওকে দীপানি বল বুঝেছ হ্যাঁ তুমি তুমি বলো কি বুঝেছো এই দৃষ্টি নিয়ে এই দৃষ্টি থেকে একসঙ্গে আর বাকি দাতুগণ গুলি উম একসঙ্গে তো এই যে প্রধান পার্থক্যটা সেটা কি বলতে পারো কিন্তু অন্যান্য গণগুলোতে যেমন আপনার সাজীগঞ্জ উধারীগঞ্জ এগুলোতে হওয়া এবং গোলকার্য না হওয়া নির্ভর করে তার নিমিত্তা হচ্ছে আপনার বিতরণ প্রত্যয় হলে সমস্ত জায়গায় হবে না হলে হবে না কিন্তু অদাদিগণ এবং বৃহত্তাদিগণের ক্ষেত্রে তিন প্রত্যয়ের প্রভাববশত এবং তিন প্রত্যয় নিমিত্ত হওয়ার কারণে যে হ্যাঁ আপনার এক বছরে যখন চিঠ হচ্ছে তখন ঘুম হচ্ছে উভয় ক্ষেত্রে এবং দুই যখন আপনার চিঠ হচ্ছে না অপিট হচ্ছে তখন উভয় ক্ষেত্রেই ঘুম নিষেধ হচ্ছে সেই কারণে আপনারিগণ বা আপনার এবং মানে যে ধাতুগণে গুণ হলে জায়গায় হলে সব পুরুষ সব বছর সব জায়গায় হবে এখন দীপানি বন বলল যখন গুণটা হবে তখন কি ঢুকতে আসবে একটা বললো না সেখান থেকে বুঝতে পারলাম না আচ্ছা সবগুলো পুরুষ বতনে গুণ হবে তারপরে অদাদিগ অদাদিগণ সেখানে তারপর ইয়ে ধরো বছরই গুণ হবে কোনোটাকে গুণ হবে না টনাদিগণে কোনোটাকেই গুণ হবে না গুণ হচ্ছে না তো মানে কোনো পুরুষ বতনে হবে না এই নটার উপর গুণ হচ্ছে না মানে তোমার এই গুণ যদি না হয় তাহলে কোনটা কি হবে না অত দিয়ে দুহেতার দিকে গুণ হচ্ছে না তাই তো হ্যাঁ দু রকমই আছে আর গুণ হচ্ছে না তো সবগুলোরই গুণ হচ্ছে না কিন্তু অর্ধা দি অনেক মিক্সড দেখা যাচ্ছে মানে গুণ হচ্ছে বা গুণ হচ্ছে না কোনো যাতে হচ্ছে না এরকম তার মানে অদাদিগণ আর যুবকাধীগে কোন হচ্ছে গুণ হচ্ছে না সেটা তিন প্রত্যার জন্য আর বাদ বাকি ক্ষেত্রে তোমার ওই গুণ এই গুণ হচ্ছে গুণ হচ্ছে না সেটা অধীগণে যে গুণকাজ হচ্ছে হচ্ছে না গুণকাজ্য হচ্ছে হচ্ছে না বাকি সব গুণগুলোতে তোমার ওই গুণ হয় গুণকাজ্যটা যদি হয় তাহলে সব হবে না হলে হবে না কিন্তু অধিগণে গুণ হচ্ছে গুণ হচ্ছে না সব বচ্চন আর সব পুরুষ এক সমান সব জায়গায় বিকরণ প্রদায় সমান রয়েছে তো সেই জন্য নিমিত্ত গুণের নিমিত সমান এক সমান সব জায়গায় দুই বছর বহু আছেন মধ্যম পুরুষ এক বছর দুই বছর বহু আছেন উত্তম পুরুষ এক বছন দুই বছর বহু আছেন সব জায়গায় গুণের হচ্ছে সেই বিজ্ঞান অথবা নিষেধ হ্যাঁ তো নিমিত আর কিন্তু কিন্তু দাদিগণ আর যুতি আদিগন যেহেতু এখানে নিমিত্ত হচ্ছে চেং প্রত্যয় বিকন প্রত্যয় নয় সে জন্যেক প্রতি পুরুষ হয়ে গেছে আমরা এগিয়ে যাও আমরা এগিয়ে যাবো আহ তুমি পড়ো সারাংশ সারাংশ দুই তিন সংস্কৃত ভাষায় একম দুই তিন অষ্ট দশ ঠিক আছে সারাংশ কি এটা এটা চারি পঞ্চ সত সপ্ত নব ইত্যেসু গনেশু ধাতরঙ্গে অঙ্গের গুণাহাড়া চার পাঁচ ছয় সাত নয় এই অঙ্গে ধাতুর গুণটি হবে না ধাতু রাঙ্গের গুণা সাম্বাবাহা ধাতু ধাতুর এখন দেখবো কোন কোন ধাতুর রঙে কুনটি হচ্ছে ধাদি গণহা অবাদি গণহা তৃহত্যাণা ধাতিগণ অন বৃহত্তাদিগণ টনাদিগণ এবং চূড়াদিগণের ধাতুরঙ্গের কুন হচ্ছে ধাতুরাঙ্গা আসন্ধাবাহা কোন ধাতু যে এখন যেগুলি ধাতুর রঙে কুন হচ্ছে না সেগুলো দেখবো কি কি সেগুলো বিরাদিগণ সিগণ চুরাধিগণ সেগুলো হচ্ছে না কোন অঙ্গে দিবাদিগণ হচ্ছে ভাবিগন অজাবিগণ যুবত গুণটা হচ্ছে আর ওই কেন কেন ওই গুণটা সম্ভব হচ্ছে আপনার তিন জন্য আর গুণ অসম্ভব সম্ভাবনা 5% এর জন্য মানে মানে প্রত্যেক নি প্রত্যেক নি বলো بواদিগণ بواদিগনের গুণ গুণের নিমিত্ত কি আদিগণ 5% এর জন্য হচ্ছে بواদিগণ بواদিগণ না বাদিগণ 5% না বাদিগণ বিপরীতটার জন্য হচ্ছে এটা কি কোনটা বিকরণ পর্যায়ে বিকরণ প্রত্যয় হচ্ছে টিং মানে কি আবার বলো না না হচ্ছে আর চিরাদিগণের গুণটা হচ্ছে তানাডিগান তানাডিগান নাডি কানে কোন কোন কি তো হ্যাঁ তানাডি কানে বিকন পটে কি তানাডি কানে কোন কোন যেমন হচ্ছে মানে আমরা ধাতু অঙ্গে ধাতু অঙ্গে দেখছি ধাতু অঙ্গেজন্যাতু দাতু নয় নাই, কিন্তু ক্রী যুক্ত উ এখানে গুণ হবে সেটা সেটা আমরা দেখতে চাইছি নী আর চূড়াদিগণে চূড়া দিগণে চূড়া দিগণে আহ দাতু অঙ্গে দাতু অঙ্গ ধাতু অঙ্গ হচ্ছে আপনার চুল না সপের সাপের ধাতু অঙ্গের অঙ্গ টা কি সব নিয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ সব নিয়ে হচ্ছে আপনার না না নি <laughs> অঙ্গটাকে চোর যুক্ত চোরি সব হবে চোর দীপানিবন বলো ধাতু আঙ্গে গন অসম্ভব গুণা অসম্ভব দীপাদি গান ইত্যাদি বলো একবার দীপানিবন ধাতু আঙ্গে গুণ আচ্ছা দ্বিঘাত সমীকরণে যে শতকরা সেটা তো আপনারা কি কিকরণ করতে হনিকন হবে কিন্তু কোনটা বিকম্ব করার জন্য আপনাকে বলে বিকম্ব করতে থাকি দ্বিভারিকানে বিকম্ব প্রতিক্রিয়া কি বিকম্ব প্রতিক্রিয়া জানি না তুমি জানো তুমি জানো বলেছি অনেকবার আচ্ছা ভাবে বলো যেহেতু এটা সকালে এটা সার্বধাতুক এবং অপীত তাই জন্য সার্বধাতুক অতীত এই ছুটতে দেওয়া শ্রমটা নিট হবে আর নিজাত হওয়ার জন্য সার্বধাতু যেহেতু যেহেতু এটা শীত আহ সকালে থাকে আর এটা হলো অপীত আর নিটাত সুস্থ দ্বারা ঘুমে অবরোধ হয় আর টু দাঁড়ি আর বিকরণ প্রত্যয় হলো হলো শ সেখানে অ থাকে শয়ের ইথায় তাই এটা সর্বধাতুক আর এটা হলো অপিস তাই সার্বধাতুক অপিস এই শুক্রের দ্বারা ছ হবে নির আর বিকন করতে হল স্নম সকাল উঠায় তাই আর এবং আর এটা হল অপিত সার্বধাতুক এবং অপিত হওয়ায় সর্বধাতক অপিত্র দ্বারা স্ন এটাও সহিত হওয়ার জন্য শীত আর এটা হলো অপিত উম তাই সার্বধাতুকে এবং অপিত হওয়ার জন্য স্না হলো মিটবথ কম অপিত এই সূত্র অনুযায়ী আর যেখানে চুরারি গানে গুণ হয় আর দাতু অঙ্গে গুণ সম্ভব নয় কোথায় বিবাহী গানে স্বাধিガネ তুলাদিガネ বৃধাদিガネ ক্রিয়াদিガネ আচ্ছা ঠিক আছে এখন আমরা এগিয়ে যাব অ্যাকটিভ অভাস অভাস আছে আচ্ছা ঠিক আছে পিজি 14 পড়ো হবে ওকে ধাচনা প্রথম পুরুষ এক বটনের কিরকম হচ্ছে সেটা আমরা নির্মাণ করব গুণকার যদি গুণকার্য হয়ে থাকে কেন সূত্রে কোন সূত্রের দ্বারা হবে সন্ধি কিছে কি যদি সন্ধি সন্ধিকার্য হয়ে থাকে কেন সূত্রে এলো কোন সূত্রে দ্বারা হবে ইতি বক্তব্য এটা এখানে বক্তব্য বিষয় আচ্ছা গই ট্রি আচ্ছা এটা কি করতে হবে এটা বলতে হবে না ঠিক পটা আপনার ফলনতন তো দ্বারা লোক হয়ে যায় টি থাকে এই টিটা তিন হওয়ার কারণে তুলসী সর্বধাতু কম আচ্ছা মানে কষ্টা হয় এবার আপনার ছটা আপনার তিন ছিট সার্বধাতুক এই সূত্র দ্বারা ছটা ছিট হওয়ার কারণে সার্বধাতুক সংক হয় এবং সার্বধাতুক হওয়ার কারণে সার্বধাতু কা ধাতু কয়হ এই থেকে এই সূত্র উচ্চঙ্গা কৌশলের দ্বারা তার লোপ আর অটা আপনার হলন্ত এবং কৌশলের দ্বারা লোপ হয়েছে অবশেষে অ তাহলে রূপটা এরকম হয় যে উম আচ্ছা ঝো যোগ আচ্ছা এবার এ চায় সূত্রের দ্বারা আচ্ছা মানে আচ্ছা ঝোপ সে তারা ওপারের স্থানে অবাধে হচ্ছে যে বলো হ্যাঁ अह शॉट टी अह लॉक शक्ति सप्ताह ही टी साप्ताहिककरण प्रक्रिया माने हम्म आगे কারণে খত্রিশ সব দ্বারা সাপ হবে নি এখানে গুন গুন কার্য হবে না তুমি ঠিকই বলেছো তুমি ঠিকই বলেছ কিন্তু এমনি আমি জিজ্ঞেস করছি কেন গুন হবে না মানে কি দাতু দেখতে হবে কি রকম দেখতে হবে রকম দাতু হতে হবে গুণের জন্য এখানে দাতু গুন হবে না কেন ঙ্গ আর লঘুপদা লঘুপাতিবন তাই তো যেখানে সেরকম নেই সেখানে যে কোন দীপানিবন্ধু বলো চুপ চুপটা এখানে আছে আর এটা ইট বর্ণ এটা চুপ শক্তি সেটা করি সব দিয়ে করলাম তারপরে চুপ সপের ঐটা সকাল লোক করে চুপ অতি এবার সে গণ্ঠ ওকারে গুণ হলো চোপ চোপাইয়াতি কেন বলছো চাপাইয়াতি বুয়া দিগানে কেমন করে হবে তুমি সমস্ত কিছু বল হ্যাঁ চোপ চোপ আর হ্যাঁ হলন্তম দ্বারা পকার ঋদসঙ্গাত সার্বধাতিক হলন্টম দ্বারা পকারের লোক আর লক্ষ্যকার শুত্রধারা সকালের ঋত সংজ্ঞা আহ ভালো অ আছে আর তিন শীত সাবধাতু কম এই সূত্র দ্বারা এটা শীত হওয়ায় সারো ধাতুক সংক পরে থাকায় সারো ধাতু কাদু তৈরি হয় অঙ্গে ইকে গুণ হবে আহ উম পরে অহ সূত্রে স্থানে অনেক ক্ষয় অ্যাঁ খুবই ভালো বলবো? ঠিক আছে আর দীপানিবন কুচাতি কুচাতি কেন কোচাতি হবে আর গাই এখন তুমি বলো হ্যাঁ গায়াতি হ্যাঁ সার্ব কেন কেন হবে না এখানে সন্ধি কার্য হচ্ছে এই চায় বাইয়ের দ্বারা হ্যাঁ ঠিকই বলেছ সে জন্যে আয় আদেশা আয় ঠিক আছে মানে আমি কি বলতে পারবো না এটা হবে কি হবে আবার হবে না মনে হচ্ছে তারাটি ঠিক আছে পারবে না তুমি করেছিলে যুক্তি বিকরণ প্রথায় থাকে না তো গুন করো বিভ্র মানে গুণ করে বিভ্রী অঙ্গ হবে গুণ করে এখানে গুণ হবে b b b b p dikon kare okay divadi divadi gune top top ketya thi ha la dumba eh le bolo ও আচ্ছা মানে মানে যব সি বলব কতটা বলব তো হ্যাঁ না এস মাসি কিচু না পোলে তো কনস মাই নে রূপটা কি সব হ্যাঁ আচ্ছা সব হচ্ছে আবার বলো সব পেতি সব পেতি দীপায়নি বোন বলো হিপ হল বিকরণ করতে হলে ক্ষিপস কি না ক্ষিপ আ টি এখানে গুণ হবে না গুরেশণ ক্ষিপতি গুরেশণ করে ক্ষিপতি হ্যাঁ ত্রিত্ববন বলো কৃষ্ণ ত্রিশতি দশপতি আর রূপ রাখি কৃষ্ণ হবে মানে বুয়াদিগণী হয় আর জুতো আদিগণে ক্রিস্টু হচ্ছে না এগিয়ে যাও তৃতীয় এগিয়ে যাও তৃতীয় বন গুদগুজাতি নীল মুলাতি স্পিটি জজাতি এক্স সিশাতি নীল ইলাতি হ্যাঁ ঠিক আছে গুণ হবেই না কোথাও কোথাও গুণ হবে না ভালো ভালো আর প্রীতিবন চূরাদও মুচ মুচে জাতি টিঞ্জে জাতি দীপায়নি বন বলো দীপায়নি তাহলে তোমাদের পরীক্ষা ভালো হোক আর সমাপ্ত হওয়ার পর আমাদের মেলন হবে এই যে উনিশ তারিখে এই কিছু এই সময় সময় আমাদের যোগাযোগ থাকবে সম্পর্কে থাকবো সেই সময় সেই সময় পরিকার পর ঠিক আছে